যস প্রসগব প্রসাদ কুতী স্তুভংস বন্দে গুরশ্রী চরনার আজানু লো কনক সঙ্কীতনয়েিক বিশরজম যুগ ধর্মপাল বন্দে জগৎ প্রিয়র করুণাবতার সবৃতা সপুত্রয়ু সকলত্রয় নম বরি পীরাম মৃগ মদি স্বরে বীন শ্যম শান্ত্রিভঙ্গ বৈজয়ন্ত বন্দীবৃন্দাবনস্থ যুগতিসবৃত ব্রহ্মগোপাল তপ্ত কচন গৌরঙ্গী রাধি বৃন্দাবশ্বরী বৃষভানুষুদে দেবী তং নমি হরিপ্রিয় মোকং করি চাল পঙ্গ রংয় গি জৎকৃপাংবন্দে পরমান বন্যা কল্পুভ্যই চতিথানভ্যৈষ্ণবে নম নম হরিভক্তি পরী স হরিমপরণ দুর্ভিত বাং নিত্য নম নম নম ধর্ম মহতে নম কৃষ্ণ বিধুষে ব্রাহ্মণী বনস্কৃত স ধর্ম ভক্ত সনাতন নারায়ণ নমস্কৃত নরঞ্চ নম দেবী সরস্বতী ব্যাশ জুদিৎ জয় রূপসনাতন ভট্টরঘুনাথ শ্রীদীবগোপালঘুনাথ এই শুসাই চন্দন ঝাঁহ বিঘ্নষ্ট পুরান দুর্গমী পুথিমেন্দলা পাদগতির্মুহ সকৃপা দুষ্টি ধানীন সন্ত সন্ত শর্তিব প্রতরমুপমেমজলী সুধাধারা বৃষ্টিরব বিদাতি শ্রোত্রুটয় রসি পরমুখা শীতলতরা রাধি ভবিধি তবসহ মায়কথা কলিজু পাবনা শ্রী শ্রী গৌরাঙ্গমহাপ্রভুর পরম অন্তরঙ্গপাষদ পরম পূজ্য পা শ্রী শিলা প্রবুধানন্দ চরণ। তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে একশত চুয়ান্ন সংখ্যক শ্লোকে শ্রী শ্রী রাধারাণীর চরণ সান্নিধ্যে তার প্রাণীর প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন সর্বীব প্রত্যসর মনুপম প্রেম জলধি সুধাধারা বৃষ্টি বিদধতি শ্রোত্রুটয় রসমৃদ্ধি পরমসুখদা শীতলতার ভবিত কিং রাধী তবস মায় কিনু ওই শ্রী শ্রী রাধি আমার সঙ্গে তোমার কোন কোনো নির্বাচনীয় সুকথা বা কৃষ্ণ কৃষ্ণপ্রেমের কথা হবে কি কেমন তোমার সেই সুকথা বললেন যার যে কথার প্রত্যেকটি অক্ষর অনুপম প্রেম জলধী খুরন করে থাকে যে সুকথা কর্ণ অমৃত ধারা বৃষ্টির নাই পরম রসার অতিশয় মৃদুলা পরম সুখদা এবং এই রূপ তোমার শ্রীমুখে কৃষ্ণ কথা সুনার সৌভাগ্য আমার হবে কি আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে এই যে পাদে প্রথম পাদেসাইপাদ বলছেন রাধি তোমার কৃষ্ণকথার প্রতিটি অক্ষর অনুপম প্রেম জলধি প্রকাশ করে থাকে একটি অক্ষরই প্রেম সিন্দু উদ্বেলিত হয় এ কথা ধারণায় আসে কি রূপে কিন্তু সে অপ্রাকৃত চিন্ময় জগৎ সে তো অলৌকিক অচিন্ত ব্যাপার এবং মহাজন বললেন অচিন্তা খুলু যে ভাবা ন তাং স্তর্কে বললেন অচিন্ত যে সকল ভাবগুলি সেগুলিকে কখনো মানব তর্কে যোজনা করবে না প্রকৃতিবরং যচ্চ তদ চিন্ত লক্ষণম যা প্রকৃতির পর অর্থাৎ অপ্রাকৃত চিন্ময় তাতে যদি বিচার আনা তাহলে কিন্তু অপরাধী হতে হবে এই জন্যই মাতা বললেন ভগবান স্বয়ং আশ্চর্য তার বক্তা যারা তারাও আশ্চর্য যারা তাকে জানেন অনুভব করেন সবই আশ্চর্য ভগবত রাজ্যটি এমনি পরমাশ্চর্যময় আশ্চর্যেশ্ব বক্তা কুশলেশ্ব লব্ধা আশ্চর্যস্ব জ্ঞাতা কুশলানুশিষ্ট যারা ভগবানের কথা বলেন তারা আশ্চর্যের মতই বলেন আশ্চর্যেশ্ব লব্ধা যারা তাকে লাভ করেন তারা পরম মঙ্গল স্বরূপ কুশলশ্বলব্ধা আশ্চর্যস্ব জ্ঞাতা ভগবানকে যারা জানেন তারা আশ্চর্যের মতই জানেন কুশলানুশিষ্ট যারা ভগবত শিক্ষায় শিক্ষিত তারা পরম কুশলী এই জন্যই এ হচ্ছে অতি আশ্চর্যের রাজ্য সবই সম্ভবপর বিশত অনুভব করছে করি সেই স্বয়ং ভগবতী মহাভাব স্বরূপিনী রাধার শব্দ স্পর্শ রূপরস গন্ধ যে পারাবাড়ি স্বয়ং ভগবান গোবিন্দ পর্যন্ত পার পান সেই অলৌকিক অতীন্দ্রিয় মাদনাক্ষ মহাভাবীর কুরুণা লাভ করেছেন করি। এই যে অনুভব রাধারানীর তার মাধুরীদের কিঙ্করি সখী মঞ্জুরি করবেন মহাজন বললেন রাধা কৃষ্ণের লীলা এ অতি গৃঢ়তর ভাবের না হয় গুচর সব এক সখীগণীর ইহা অধিকার সখী হইতে হয় এই লীলার বিস্তার সখীবিনু এই লীলার পুষ্টি নাহি হয় खीलिया बस्तु आसन कर सखी अनुगत हुई बुझते तपा छाड़ा हम তের সখীভাবে যেই করে অনুগতি রাধা কৃষ্ণের যে কুঞ্জ সেবা সাধ্য সেই পায় এই পাইতে আর নাহ আমাদের মঞ্জুরি ভাবের সাধনা সখীগণের মধ্যেও অতীর রস্যময় স্থিতি এই রাধা দাসী গণিত শ্রীপাদ এই এই গ্রন্থে একটি শ্লোকে বলেছেন বললেন দূরে স্নেগতা পরম্পরাং দূরে সুরিন মন্ডলী মৃত্যাসন্তু বিজুরত প্রজাপতির অন্য প্রসঙ্গ কুত এই যে রাধা মাধবীর লীলা लीलाकेम माधुर्यमय जावेन सब ऐश्वर्यमय धाम अल्प एक ऐश्वर्य आमुरमय धाम श्री बृंदावन राधा माधव माधुर् मूर्ति ब्रजबासी गण सब এই মাধুর্যেরই আসাদক অনুভবী সুতরাং স্নিহিত পরম্পরা মাতা পিতা বাসল রসির যারা উপাসক প্রেমিক তারা রাধা মাধবীর লীলা কিছু বুঝেন না তারা দূরে অবস্থান করেন রাধারানী তিনি রোজি রন্ধনের জন্য যান নন্দালয় মাতা যশোমতির আহ্বানে যেখানে যখন থাকেন বর্ষানায় থাকুন আর যাবতে থাকুন প্রতিদিন কৃষ্ণের রন্ধনের জন্য মাতা সাদরে আহ্বান করেন ধারানিও যান রন্ধন ভোজন আদি হয় এই গোপনের রহস্যময় রাধা মাধবীর কত প্রকার সব লীলা এই রন্ধনশালায় ভোজনকালী যাওয়ার সময় দর্শনে কত প্রকার রহস্যলীলা সব হয় থাকে সখীগণেই অনুভব করেন মাও ঐখানে আছেন পরিবেশন হচ্ছে কিছু নৌকাচ্ছেন চোখে চোখে কত যে আসন ধারা মা কি বোঝেন শোখাগনও আছেন কে এত বোঝেন না বুঝেন সখিমন যদিগণ তাঁদের এই লীলায় আস্বাদ অধিকার রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেল রাজারানী সহিগন সঙ্গু কৃষ্ণাধারামৃত আস্বাদন করলেন চলে যাবে। তো মা এই শ্রীকৃষ্ণের বিবাহের নিমিত্ত কত কত সব মনি মানিক্য উত্তম সমস্ত বসন ভূষণ ওই পেটিকা ভরে সাজিয়ে রেখেছে তো মা মনের সুখে সেই পেটিকা খুলে আর বধুর মত ওই রাজারানীকে সাজান সাজিয়ে কুলে নিয়ে আর কাঁদতে শুরু করে কী বলেন এখনই যাবে বেশি বেলা তো হয়নি ও মুর বাছনি ধনী সতিকুল বিশ্রাম করো সুখে আর একটু বিশ্রাম করো চায় না না হয়ে উচর বেলা সখী সঙ্গে কর খেলা কর্পুল দাও মুখে রূপগুণ কাজ তোর পর আমি স্বপ্নে শুয়া দেখি তথা রাত্রিকালে স্বপ্নে তোমার রূপগুণ লীলা স্বপনি সুতিয়া হেরি সদা জাগ্রত স্বপ্ন সুসুপ্তিতে আমার তুমি খেলা করে থাক তোমায় না গুণনিধি আমার না দিল বিধি পরাণী রহিয়া গেল সাদা তোমার মতো মেয়েকে আমার পুত্রবোধ করল না বিধাতা স্বাদেকে গেল মা বুঝতে পারছেন সেই জিনিসেই তো হলে কি হবে ওই যে মায়া আবরণ দাতার মাথায় বাস যে করে কাজ আমার এ ভাঙিলা আমার কি মন দোষ যে বিধাতা এই রকম কাণ্ড করলো আমার মাথায় বাজ দিল বাছার বিবাহ তরে হেন নারী নাহি পুরে পায়ে আর খুঁজি আনা পাই কোনো দেশে বা ছেলেকে বিয়ে দেব রকম তোমাকে যেদিন থেকে দেখেছি মনে এমন ভাবে ছাপ লেগে গেছে এমনি একটি বউ চাই কোথাও নাই পুরে তো নাই সারা ব্রহ্মাণ্ডে কোথাও নেই কোনো দেশে নাই সুতরাং বিধাতাই করল রানীর বিষাদ কথা শুনি বৃষবাণু সুতা বসন দিয়া হাসে উনি মনে মনে চিন্তা করছেন মা তো কিছুই জানেন না আমি যে সেই ওটা তো কিছুই বুঝেন না পুলোকে পুরিল গা মুখে নাহি সরেরা ভাসিল নারীর নেহর অসিত स्नेहर रसे भे गद कंठ गदग मुखे नही स्वर कि कथा असें तक बुके मुख रेखे एक कथा गदगद कण्ठे बोलें से माँ तो तुम्हारी কিন্তু বলল মায়ের সেই প্রভু হৃদয়ে আসবে কি এখন মহাপ্রভুর যুগে এই যে অতীন্দ্রিয় সমস্ত অলৌকিক সেই চিন্ময়ী ব্রাজিল লীলা যে রস ব্রহ্মাদির দুর্গম অগুচর সে এখন কলিজীবীর সাধক গণির মহাপ্রভুর পদাশ্রিত কৃপাপ্রাপ্ত সাধক গণির সাক্ষাৎ প্রত্যক্ষ আস্বাদনির বিষয় হয়ে গেছে তো সুতরাং প্রতিটি অক্ষর যেন সেই অমৃতের জলধি উদ্বিলিত হয়ে উঠছে তারপরে সুধাধারা বৃষ্টি দিব বিদধতি বি স্রোত্রপুট যেমন ধারা বৃষ্টি হচ্ছে কানে কথা বলছেন কোথায় কোথায় অমৃতের ধারা সুধাধারা বৃষ্টি সুধাই তো বটে যারা আস্বাদন করেন এই সুধার মতোই আস্বাদন করেন যারা কৃষ্ণকথার বর্ণনা করেন সুধার মতই বর্ণনা করেন অনুভব যারা করেন তারাও সুধার মতই করেন সুধা নয় সুধার যেন বিশাল তরঙ্গিনী অমৃতের নদী অমৃতীর সঙ্গে সব দৃষ্টান্তই পাওয়া যায়ী ভবতরু কৃষ্ণান্ন তৃষ্ণা খয়াত মুক্রবাকিচয় মানামু কন্যা নন্দিকা বহ তুমে জিহাতটি প্রাঙ্গণে ঘূর্ণুতঙ্গরসাবলী স্তবকথা পিজু সকলিনী হে গোবিন্দ তোমার কথা অমৃতের নদী পিজু সকলিনী কলিনী বলছেন কুলুকুলু না নাদি বয়ে চলেছে দুই কুল প্লাবিত করতে করতে तो जेदि के श्रोकधारा नदी बदि नदी तीर को वृक्ष था बार मूल के क्षय वृक्षटी निपात कर नदी धारे गाच थाना रखते तो बोलें मूलतखात विधाय भवतरु जेदि के बैसे সেদিকে সংসার বৃক্ষকে আর রাখবে না তার মূলকে উৎখাত করে দেবে আর নদীর জল জল বলা হচ্ছে কিন্তু জল বলেন নাই উনি বলছেন অমৃত সেই জল নদীর তটে যারা থাকেন সেখানে চান তার কি পিপাসা থাকে তিনি পান করেন কৃষ্ণান্ন তৃষ্ণা ক্ষয়াত এই কৃষ্ণ বিনা অন্য তৃষ্ণাকে করে থাকে আর এই জল কৃষ্ণ বাড়ায় এর উল্টো ধর্ম আছে এই যে জল পান করে তার কৃষ্ণ বিষয়ক তৃষ্ণাটা বেড়ে যায় এই অমৃত তো এর উল্টো গুণ আছে এই তৃষ্ণাকে বাড়াও বাড়াবেও আর নাশও করবে তো কার নাশ করে কৃষ্ণ বিনান্য তৃষ্ণা খয়াত এই কৃষ্ণ ছাড়া অন্য তৃষ্ণা দেহ গেহ আত্মীয় সজন। অর্থ সম্পদ লাভ পূজা প্রতিষ্ঠা যেগুলি কৃষ্ণ ভজনকর অনর্থ প্রেমের ভক্তির বাধক সেই ইতর তৃষ্ণাকে নাশ করে দেয় আর কৃষ্ণা কৃষ্ণ তৃষ্ণা বাড়ায় কৃষ্ণান্ন তৃষ্ণা ক্ষয়াত এতে চক্রবাক্য আছে খেলা করি তারা কারা মুি মুনি চক্রবাক মুনি যারা সে সমস্ত চক্রবাক তারা সব সময় এই অমৃত নদীতে খেলা করেন আর সব সময় এই অমৃত নদীর জল তারা আসমন করেন অর্থাৎ যারা ভক্ত প্রেমিক কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলেন না এবং কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা শোনেন না তারা সব এই সব সময়ই কেবল এই কৃষ্ণ কথা আচমন করেন বর্ণনা করেন শ্রবণ করেন করন্দী কলসহ জুহাতটি প্রাঙ্গণি আর কর্ণির আনন্দ বিধান করি দেখুন একটা শব্দ হয় যখন নদী যায় কুলুকুলু কুলু তো তেমনি এই যে কৃষ্ণ কথা রমৃত নদী বইছে এ কর্নানন্দী কলা ওই যে ওর যে শব্দটি সেটি হচ্ছে কর্নানন্দ কর্ণের আনন্দ বিধান করে আমার হৃদয় মরু প্রাঙ্গণে তোমার সেই কলিনী প্রবাহিত হোক এতে উত্তুঙ্গ সব ঘূর্ণি আছে নদী যেদিকে যায় সেদিকে সব ঘূর্ণি থাকে এদিকে ঘূর্ণি সব আছে সে ঘূর্ণিগুলি কি বললেন সেগুলি এ রসের ঘূর্ণি ঘূর্ণ উত্তুঙ্গ রসা বলি অর্থাৎ সেই আশ্বাদনী ঘূর্ণি যেমন নদীর ঘুর্নি যদি কোনো ত্রেন ইত্যাদি পচিত হয় তো ঘুরতেই থাকবে বের হতে পারে না তেমনি কৃষ্ণকথার অমৃত নদীতে যার মন বুদ্ধি পড়বে ওই ঘুরতেই থাকবে আর বের হওয়ার কোনো উপায় নেই কথা পিউ সকল লোলেনি বললেন এই অদ্ভুত নদী নদীর জল নিচের দিকে বই যায় এই জন্য নিম্ন গা বলা হয় কিন্তু এই অদ্ভুত এই কৃষ্ণ কথার যে তরঙ্গিনী ইনি চারদিকে বইতে থাকেন একদিকে নয় নিজের দিকেও যাচ্ছেন উঁচুর দিকেও যাচ্ছেন চারদিকে মহন মুখরিতা মধুবি চরিত্র পিজুষ শেষ চরিত শ্রাবন্তী এ মহতের মুখের থেকে নির্গত কৃষ্ণ চরিত্রের অমৃতসার নদী হে পিজুষ শেষ শ্রেষ অমৃত সার কারণ জগতের মানুষ স্বর্গের অমৃতকে অমৃত বলে জানি এ সেই অমৃত নয় এ হচ্ছে শ্রেষ্ঠ অমৃত ওই অমৃত খেলে দেওয়াটা আমার হয় আর ই সার শ্রেষ্ঠ অমৃত খেলে আত্মা অমর হয়ে থাকেন শ্রী সচিদানন্দর সগ্ন মূর্তি চিন্ময় বিগ্রহ দেহ লাভ করি আর ভগবানের রাজ্যে অনন্তকাল সেবানন্দ রসি মগ্ন হয়ে থাকেন তারা যারা এই অমৃত পান করেন এইজন্য জন্য পিজুস শ্রেষ্ঠ অমৃত কৃষ্ণ কথা নদী বইছে কি করে বইছে বললেন দেখুন কৃষ্ণ কথা হচ্ছে ওই উপরে ওরা বসে আছে শুনছেন কিনা তাহলে উপর দিকে উঠছে কিনা এদিকে যারা আছে ওদিকে যারা সবাই শুনছে। এই পরিত শ্রবন্তী তবে যে গাঢ় করতে হবে গাঢ় করলং বুদ্ধি শূন্য হয়ে অনেক সুনলাম শুনলাম কৃষ্ণ কথা আর কি শুনব ভক্তের মনে কখনো এই রূপ ধারণা আসে না একটা কোথায় পুনঃ পুনঃ আশ্বাদ মতিল কাহিনি নূতন আশা এই তরঙ্গিনীর স্বভাবই এই প্রকার আর শুনছেন সেই মহাবাব মহাভাবের দাসী আর বক্তা হচ্ছেন সেই অখণ্ড মহাভাক্ষ প্রেমময়ী শ্রী রাধা চরম এখানে যা বলছেন গোস্বাই সবই সীমিত এই অসীম বস্তুকে কেউ পার পেতে পারে না কত প্রকারের এই কৃষ্ণ কথার এই আশ্বাদন আর আশ্বাদনই যা আমরা বললাম কিন্তু রাধা রানী কতভাবে আশ্বাদন করেন কথা এই কৃষ্ণ কথা এই অমৃতই বলছেন অমৃত কিন্তু এমনভাবে বলছেন উল্টো করে যে ওইভাবে বলা আর কারো দ্বারা সম্ভবপর নয় ভ্রমণ গীতি উদ্ধ মহাশয়ে বসে বসে শুনছেন তার চক্ষুগুলি একবার স্থির হয়ে আছে এত বড়ো সম্বিতের মূর্তি কৃষ্ণের সর্বশ্রেষ্ঠতম প্রেমিক তিনি পারাপার পাচ্ছেন না এই রাধারাণীর এই ভ্রমর গীতিতে ডুবে আর নিজেকে হারিয়ে গেছেন ভ্রমরের নিকটে কৃষ্ণকথার মহিমা বলছেন রাধারানী ও আমরা সাক্ষাৎ তার সঙ্গে সম্পর্ক করে আর এই যে দুঃখের সিন্ধুতে ডুবেছি তা তো হতেই পারে কিন্তু এই যে তার কথা এই কথা যদি এক বিন্দু কারো কানে ঢুকে না সে গেল তার রক্ষা নাই বিধুত দন্দ ধর্মষ্টা সপদি গৃহ কুটুম্বম দিন মু বহব ইহ বিহঙ্গা ভিক্ষুচর্যাং চরন্তী কি বলেন রাজা রানী উনি অমৃতই বলছেন আমরা যে অমৃত মহাজন বলছেন অমৃত আস্বাদন করছি উনি অমৃতই বলছেন কিন্তু এমন ভাবে বলছেন যে এই বলার কারো দ্বারা সম্ভব সম্ভবপর নয় ওরে শুন বলি जे कथा कथाओ त्रिवर्गलार उन्मूलन करणी धर्मर्थ कामलता के ऊपरे फेले दिवे तार कथा हमारो सार संगे प्रेम कर दुखे सिंधुते डूबे ये आश्चर्य की कंतु तार कथाओ त्रिवर्ग के नश कर যদনু জানিস যদু তা খেয়ালই মানুষটা যখন যা খেয়াল হবে করবে আর যেটা করবে এমন মোহিনীবিদ্যা জানে লোকটা যেটা করবে মুনিগণ সেইটিকেই বলবেন চরিত এই অমৃত আমরাই যে কেবল তার মোহে পড়ে বিপদানপন্ন হয়েছি তা না বড় বড় মুনি ঋষিগণ ওই পাখে পড়েছে ও লোক। লোক মোহিনীবিদ্যা জানি বটে সে যা বলবে যদনুচরিত মুনিগণ বলবেন লীলা এখানে পাকার লিখছেন ভগবানের চেষ্টা দুপ্রকার একটি কর্ম একটি লীলা তো উনি যে কাজগুলা করেন সেগুলিকে কর্ম বলা হয় যেমন বললেন পরিত্রাণ সাধুনাং বিনাশাহ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার থায়ও এগুলি সব কর্ম আর স্বেচ্ছায়া হর্ষাদ অনায়াসে নেই বল সম্পাদিতা যা চেষ্টা সা আর বললেন অনায়াসে বিনা উদ্দেশ্যে যে খেলা তার আর স্বজনগণ সঙ্গীত তাকেই বলা হয় লীলা এই কর্মের থেকে লীলা অনন্ত কোটি অধিক আশাদ হ্যাঁ কর্মটিও সাধারণ নয় গীতায় শ্রীমুখে বললেন এই জন্মকর্ম চমে দিব্যম আমার জন্মকর্ম সব দিব্য অপ্রাকৃতম অলৌকিকম দিব্য সবদেব আখ্যা তে তাঁর জন্মকর্ম যিনি শ্রবণ করবেন বললেন তাঁর আর থাকবে না তার জন্মকর্ম শেষ দিব্য প্রাকৃত দেহ লাভ করে আর প্রেম সেবা লাভ করে ধন্য হবে আর লীলা তো আসাদ নদীত আর কৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম এই সকাগণ সঙ্গী আত্মীয় স্বজন মাতা পিতা গোপীগণ সঙ্গী লীলাই তার কাজ এই জন্যে বললেন অনুচরিত লীলা যা করবে তাই লীলা চেষ্টার কথা বললেন না ওই কর্মের কথা বললেন না ওরে জানিস যা করবে সেই লীলা আসছে কর্ণপিজভূষ এখানে যেন বলছেন না স্রোত্রপুট সুধাধারা দৃষ্টি। উনিও বলছেন রাধারানী কর্ণামৃত এক বিন্দু কর্ণপিজু সিফরুট সকৃত বললেন এক ফোঁটা যদি একবার কারো কানে ও মানুষ শেষ হয়ে গেল তা কি হয় ঠাকুরানি তার বললেন তার দ্বন্দ্ব ধর্ম আর থাকে না দ্বন্দ্ব ধর্ম মানে এই শীত সুখ দুঃখ भालू मंदो सब ज्ञानी सब ज्ञान तिरोहित जाए दंडधर्म स्वामी जदि शह पत्न पत्न ममता त्याग करे। पिता माता जो शोन तुत्र आदि प्रति ममता सेड़े दें পুত্র যদি শুনে তো মাতা পিতার উপরে স্নেহ মমতা ছেড়ে দেয় পরে ওই এক ফোটা ওর এমন শক্তি আছে ওই যে বললাম মোহিনীবিদ্যা যে সব দ্বন্দ্ব ধর্মকে নাশ করে দেয় মহা কঠোর হৃদয় হয়ে থাকে সেই ব্যক্তি সব ত্যাগ করে আর সে ওই বৈরাগ্য ধর্ম অবলম্বন করে মাতা পিতা পত্নী পুত্র উপার্জকের অভাবে তারা কানতে থাকে মরে যাবে তারা কি খাবে তারা কিন্তু সেই এক ফোঁটা তার কথা এমন কঠোর হৃদয় করে মানুষকে যে তার হৃদয়ে বিগলিত হয় না শুনে সব ছেড়ে চলে যায় ওরে শোন বলি সে স্ত্রী পুত্র না মরেই যা সে যখন এত কঠিন হৃদয় হল মরুক না হয় স্ত্রী পুত্র কিন্তু ওরে সে যদি একটু সুখী হতে পারতো তাও যখন সব ছেড়ে চলে গেল তখন চিত্তের বিক্ষেপে একটা কানা করিও আঁচলে বেঁধে নিয়ে গেল না ওই মোহিনীবিদ্যা তার এক ফোঁটা কথা সেমন চিত্তে একটা মাদকতা উন্মাদনা জাগালো যে পয়সা করি সঙ্গে নিল চলে গেল ঠাকুরানি কোথায় যায় বলে কোথায় যাবে ওই যার লীলা ওই স্থানে চলে যায় সব ছেড়ে ঠাকুরানি সব ছেড়ে লীলার স্থানে চলে গেল পয়সা কুড়ি কিচ্ছু নাই তাহলে তারা কি খায় আরে তারা কে বা কি আবার মানুষই থাকে নাকি সব কুটুম দিন উৎসৃজ শব্দ দিচ্ছেন উৎসৃজ শব্দের ব্যাখ্যায় আমাদের সাইপাতন লিখছেন যে কুশজল জল সংযোগে মৃত্যুর নিকটে সমর্পণ করে চলে গেল যে মরে যায় তাকে কুশ জল দেয় না পিণ্ড করে সাদ্ধ করে কুশ জল দেয় সেই কুশজল জল সংযোগে মৃত্যুর নিকটে দিয়ে চলে গেল তার লীলাস্থান যেখানে সেইখানেই যায় আর কোথায় যাবে সেই স্থানে যায় মানুষ আর থাকে না ওরে শুন বলি সেই এক ফোঁটাল চরিত্রের তার এমন শক্তি আছে যে তাদেরকে পাখি করে দেয় তারা পাখি হয়ে যায় से पाखी आर साधारण पाखी नये अन्न पाखी ना हंस हो जाए और से हंस आर साधारण हंस नये बड़ हंस परमहस हो जाए उल्टो को कितु ईश्वर कथाती कृष्ण कथार जे शक्ति माधकता बर्णना এ এই এই অমৃত নদী ইত্যাদি যতই জিনিস বলুন ওই রকম হবে না আলাদা উনি বলছেন যে হংস হয়ে যায় পরমহংস হয়ে যায় বড় হংস হয়ে যায় বাক্যাকার লিখছেন যে কৃষ্ণকথার মহামহিমা ব্যঞ্জিত হচ্ছে ए तिरस्कार कृष्ण कथा कर्ण शोना शक्ति कथा दूरे थकु एक फोटाओ जो कारो कहर हृदय एम उन्मदना कृष्ण आवेश जगह जी अन्या कृष्णतर वस्तु ते सब घृणाए सब कृष्णतर वस्तु এই ধন জন আত্মীয় স্বজন দেহ গেহ লাভ পূজা প্রতিষ্ঠা এই তো ভক্তির অন্তরায় এই জন্যই তো সাধন ভজন করে আমরা অনর্থ কর্তৃক ব্যাহত হয়ে আর প্রেমের রাজ্যে পৌঁছাতে পারছি না তার কারণে হচ্ছে কৃষ্ণে তোর বস্তুতে যে আমাদের আবেশ এটা তো এক জন্মের নয় এটা কোটি কোটি জন্মের অনাদিকালের মা বদ্ধ জীব এই সংস্কার দয়া হৃদয়াবদ্ধ সংস্কার বসে আর জেনে শুনু অজানা তো এই কৃষ্ণ কথা ঈশ্বরী বলছেন এক ফোঁটা যদি কারো কর্মে যায় তো সে যে বিষয় স্পৃহা के नास कुरे किसने से के नाश करविष जगह लीला एमन आवेश ज्यादा लीला स्थानी चले गृंदावरी से लोक से खाए ना की लोक बोलना पाखी ओ गधूमको नाखी आर कि खाए गधूमको नदि खे कोकमे जीवन धारण कर भिक्षा जीवी हो जाए মাদু করে করে খায় শোন বলি রে বহবহবিহঙ্গা এইরকম দুটা চটা নয় হাজার হাজার লক্ষ লক্ষ যে শুনেছে যে শুনবে আর যে শুনছে বুধ ভবিষ্যৎ বর্তমানে ওই এক ফোঁটা ঢুকলো তো বাস যার শেষ হয়ে গেল তাদের সবার এই অবস্থা হয় এইরূপ হাজার হাজার বহব বিহঙ্গা ভিক্ষুচর্যাং চরন্তী এইরূপ যে কৃষ্ণ কথার মহিমা এই মহিমা বলতে পারি উনিও খানে উনি বলছেন গাল দিচ্ছেন কিন্তু ওই সুধাধারা বৃষ্টি নিজেই বলছেন কর্ণপীযুষ কর্ণে অমৃতধারা বর্ষণ করে কিন্তু ওর ক্রিয়াটা ভালো নয় সুধা দ্বারা বৃষ্টি দিব কর্ণপুটয়ু সুধা দ্বারা বৃষ্টি দিব স্রসার দ্বারা অমৃত ধারার নাই কৃষ্ণ কথা কর্ণে প্রবিষ্ট হয়ে আর বিপুল আস্বাদন বিস্তার করে থাকি আর কৃষ্ণেই উন্মাদনা জাগিয়ে আর ধীরে ধীরে সেই হৃদয়ে প্রেমের সঞ্চার করে থাকে কতভাবে এই কথা কথামৃতির মহিমা মহাজনগণ বর্ণনা করেছে শুনুন আর চলে যান পিবন্তী যে আত্মনু শতাং কথামৃতম শ্রবণপুটি সুসমৃতম কুণন্তীতে বিষয় বিদেশিতাশ্রয় ব্রজন্তি তৎচরণান্তি কম শ্রবণ বলেন নাই এখানে যেন বলছেন কর্ণপুটি অমৃতধারা তেমনি যে পিবন্তী যারা যারা এই অমৃতধারা পান করেন শিবন্তী যে আত্মনো শতাং কথামৃতম ভগবান তিনি হচ্ছেন আত্মনো শতাং মহৎগণ তার পরম প্রিয় এবং তিনিও মহৎগণের পরম প্রিয় এই জন্য যেমন অন্যের কথা তার গুণ সেই ব্যক্তির থেকে অন্য ভগবান তার গুণ লীলা কথা সেই রূপ নয় কৃষ্ণনাম কৃষ্ণগুণ কৃষ্ণলীলা বৃন্দ কৃষ্ণের স্বরূপ সম সব চিরানন্দ মহাজন কথার কত মহিমা কীর্তন করেছেন বললেন নেই ভগবান তিনি যে স্বরূপ, আনন্দ স্বরূপ এই রসরূপ তার অভিব্যক্তি কোথায় করলেন এই তাঁর লীলাতে একটা ইক্ষুদণ্ড আছে রসপূর্ণ জিনিস কিন্তু চাটলে তো আস্বাদন নাই সেই প্রকার এই ভগবান আনন্দ রসগন বিগ্রহ তিনি যেমন অসুরদের ভক্তিহীনের আর দেখলেও নাই লীলাকালে তো অনেকেই দেখেছে তাহলে আর আশ্বাদনের অভিব্যক্তি কোথায় বললেন এই এই এই তাঁর লীলাটি মহাজনগণ সেই লীলারস নিষ্কাশন করে আর সকলকেই তাঁর সমাধুরী আশ্বাদ সৌভাগ্য দিয়েছেন সুধাধারা বৃষ্টির মতো সেই চরম আস্বাদন রূপগুণ লীলা রূপে সেই আশ্বাদনের অভিব্যক্তি বা প্রকাশ আছে আর সেইরূপ বক্তা সাক্ষাৎ শ্রী রাধারানী নিজে বলছেন এই জন্য বললেন বললেন অনুভব হয় রস আর্ধ্রা অর্থাৎ সাক্ষাৎ প্রেম রসে পরিণত হয়েই আর সাধিত হয়ে থাকে দু তিনটি আবার মহিমা বলেছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার তা আমরা সাধন করবো আজকে আমাদের ভাগবতী পোতারি খনি বিশ্বামী